বিসিল الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد فعن ابي هريره رضي الله عن النبي صلى الله عليه وسلم فيما يحكي عن ربه تبارك وتعالى قال اذنب عبد ذنبا فقال اللهم اغفر ذنبي فقال الله تبارك وتعالى اذنب عبد ذنبا فعلم ان له رب ينفر الذنب ثم عاد فاذنب فقال اي ربي اغفر لي ذنبي وقال تبارك وتعالى أذنب عبدي ذنبا فعلم أن له رب يغفر الذنب ويأخذ بالذنب ثم عاد فأذنب فقال أي ربي يغفر لي ذنب فقال تبارك وتعالى أذنب عبدي ذنب فعليم أن له رب يغفر الذنب ويأخذ بالذنب فقد غفرت لعبدي فليفعل ما شاء প্রিয় দর্শক শ্রোতা বাইবরা আমরা সবাই জানি যে আমাদের সৃষ্টি হলে আল্লাহ শানহু তাকে ক্ষমা করে দিবেন এবং এটাকে বড় করে দেখবেন না সেটা আমাদের জানা দরকার যে আল্লাহ জাহু ক্ষমা পাওয়া যাবে সেই পরিস্থিতি আমাদের প্রয়োজন এই ব্যাপারে একটা হাদিস যেটা হাদিসে কুদসি সেটা বর্ণনা আমরা বুঝতে পারবো যে রসুর একটা বলছেন যে আমার প্রভু বলছেন হ্যাঁ আল্লাহ বলছেন কি বলছেন যে আদনবা আল্লাহ আপনি আল্লাহ বলেন যে আমার বান্দা গুনা করেছে তারপরে এটা নিশ্চিত সে জেনেছে যে তার একজন প্রতিপালক রয়েছে যিনি গুনা ক্ষমা করতে পারেন এবং ইচ্ছা করলে সেই গুনার জন্য তাকে পকড়াও করতে পারেন সেই লোকটা ক্ষমা করে দিন তখন আল্লাহ আবার বলছেন যে আদান বলেছে আমার বান্দা গুনা করেছে অতপরে সে এটা অবশ্যই সে জেনেছে যে এক একমাত্র একজন প্রতিপালক রয়েছে যিনি ক্ষমা করতে পারেন পাকড়াও করতে পারেন এটার পরে আবার সে গুণা করে বসেছে তারপরে আবার সাথে সাথে এটা সে নিশ্চিত ভাবে জানে যে তার একজন প্রতিপালক রয়েছে তিনি গুনা ক্ষমা করতে পারেন এবং পড়াও করতে পারেন হ্যাঁ এরপরে আল্লাহ বলছেন কত কফি আব্দি ফারিয়া ফার হ্যাঁ বলেছে আমার বান্দাকে আমি ক্ষমা করে দিয়েছি যখন তার মধ্যে এই যে ভয় এবং আশাটা রয়েছে আর ইমানের চাহিদাকে ভালোবাসতে হবে কারণ ভালোবাসা ছাড়া কখনো কারোর আনুগত্য হয় না আপনি দুনিয়াতে যদি কাউকে না ভালোবাসেন তাহলে তার কথা শুনতে চাইবেন না তাইলে আনুগত্যের জন্য সর্বপ্রথম যেটা দরকার যেটা মাথার মতো সেটা হচ্ছে ভালোবাসা তারপরে ডাইন বাম যে বাহু ডানা खिर डान मत अपने एक आशा, भाए, आशा भाए, भालो ए तीन इमान और एक भय आशा भय भलोबासा तीन ट मिश्र नहींों मध्य था जो पापर बसे ভয়ও থাকে আশাও থাকে যে আল্লাহ আমাকে পাকড়াও করতে পারেন আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনি তো ক্ষমা করবেন আপনি তো আমাকে পাকড়াও করতে পারেন আর আপনি ইচ্ছা করলে আমাকে ক্ষমা করতে পারেন ক্ষমা করে দিন তাইলে এই চেতনা থাকতে হবে তাইলে আল্লাহ করে দিবেন। আল্লাহ বলবেন যে সে মনে বিশ্ব মনে প্রাণে বিশ্বাস করে যে আমি তাকে পাকড়াও করতে পারি আমি তাকে একমাত্র ক্ষমা করতে পারি তাইলে আল্লাহ সানু ক্ষমা করে দিবেন। আর ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না যিনি আল্লাহকে কোনো পরাই করে না বরং সেই ব্যক্তি আল্লাহর সাথে গাদ্দারি করে প্রকাশ্যভাবে পাপাচার করে বেড়ায় এবং আল্লাহর কাছে দেয় না এরকম বার বার গুণা করছে গুণা করছে সেই কিন্তু তার প্রতি আল্লাহ সদয় হবেন না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ধর্ণা না দেবে কঠিনভাবে যেটাকে আমরা তোবা বলি আর কি হ্যাঁ সুতরাং একজন মানুষ যদি পাপাচার লিপ্ত হয় তারপরে তার অনুভূতি এরকম থাকে ভয় আশা দুটাই যদি থাকে এবং আল্লাহর কাছে সেই ভয় এবং আশা নিয়ে যদি ফরিয়াদ করে তখন আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এই চেতনা আমাদের হওয়া উচিত তাইলে আপনার যে তৌবা করা যে এই চেতনা যে পাপ করবে এখান থেকে এটাই বুঝতে পারছি যে গুণা করলেই আমরা তোবা করে নিব গুণা করলেই তোবা করে নেব কারণ যেই লোকটার বর্ণা দেওয়া হয়েছে এই লোকটা কিন্তু বারবার তোবা করছে যে একবার গুণা করে তারপরে আল্লাহর ভয়ভীত হয়ে আবার আল্লাহর কাছে ফরিয়াদ করে গুণা মাপের দ্বিতীয়বার আবার গুণা করেছে আবার ফরিয়াদ করেছে তৃতীয়বার গুণা করেছে আবার ফরিয়াদ করেছে এইভাবে বারবার তৌবা করার চেতনা আমাদের অবশ্যই থাকতে হবে কারণ রসুল বলেছেন আত্মুব্বাহা যে তোবা করলে তার পূর্বে সমস্ত গুণা মাপ হয়ে যায় সুতরাং একজন মানুষ যখন এই চেতনা থাকে যে যখনই সে পাপ করে সাথে সাথে তার হুঁস ফিরে আসে এবং আল্লাহর কাছে ধর্ণা দেয় আল্লাহর কাছে ক্ষমা চায় তাই আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আমাদের প্রত্যেকের এমন চেতনা হওয়া উচিত যে পাপ করলেই যেন আমরা আল্লাহর কাছে আবার ধর্না দিই এবং এটাতে বিশ্বাস করি যে আল্লাহ পাকড়াও করতে পারেন এই পাপের জন্য হ্যাঁ এবং তিনি আমাকে ক্ষমা করতে পারেন তার কাছে ধর্ণা দিলে আল্লাহ স্বা আমাদের গুণাগুলো মাফ করে দিবেন। হ্যাঁ অবশ্যই আমাদের এরকম চেতনা নিয়ে সামনে দিন যাপন করা দরকার এ বলে আমি শেষ করলাম সসল্লা নবীনা মহম্মদ ওয়ালাআ